আমরা শুরু করি তো আমার আবার একটা অভ্যাস প্রশ্নের উত্তর দিতে সময় লাগে যেগুলো আমাদের কাছে না প্রশ্ন প্রশ্ন যেগুলো নিয়ে সমাজে বিতর্ক আছে বিভিন্ন রকমের কথাবার্তা আছে এরকম এই বিষয়গুলো কনসেপ্টটা ক্লিয়ার না করলে এক কথা দুই কথায় বোঝা যাবে এই জন্য জিনিসগুলা উত্তর দিতে দেরি হয় ছোটবেলায় বাবা মা দুজনে আল্লাহ দুজনের জীবনে সকল গুণাকথাকে মাফ করে আল্লাহ পাক তাদেরকে আসহাব কবল মঞ্জুর করেন এখন কথা হলো কে দিন দেখতে পাব কিনা কে দিন দেখবেন যদি মা বাবা ময়দানে একজন আরেক থেকে পালাবে পরিচয় দিবে না এরা হইল যারা উজ্জার যারা গুণাকার তারা কিন্তু আল্লাহ বলছেন যে একজন জাননাতে গেছেন একজন জাহান নামে গেছেন তখন জান্নাতি মা বাবা জানতে চাইবে আমার ছেলেগুলা কোথায় আল্লাহ জাহান নামের মধ্যে দেখায় নিবে অথবা ছেলে জান্নাতে গেছে মা বাবা জাহান্ন ছেলেটাই জানলাতে যার মা বাবাকে খুঁজবে যার বাসায় কোনো দেবর নাই বাসন নাই দেবর বাসনের ছেলেরা নাই এরকম বাসায় কোনো গায় রে মাহরাম নাই তিনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি গাই মাহারাম থাকে তাহলে তিনি বাসায় ব্যবহার করতে পারবেন কারণ ওই সবুজ শুধু স্বামী এই সবুন্দি পেলে গুণা হবে না স্বামীর কি মেয়েরা কি ইমাম পারবে মেয়েদের জামাতে সলাত আদাই করা আমি একটু আগে বলছি না একটা সাইজ দুটারে দলিল লাগে মেয়েদেরকে নবিসাম জামাতে আসতে বাধ্য করেন এই জন্য জামাত তাদের জন্য কিন্তু আসতে সাইডে মেয়েরা কি ইমাম হতে পারবে ওইটাই আমি গতকাল বয়ান করছিলাম এক বর্তমানে কিছু বাসমান কথা বাসমান। ভাসমান পর্যন্ত যেগুলো কাগজে কলমে আর কোরআন মানে এটা হলো ভাসমান কথা তারপরে আপনার আলেসারা মহিলার পিছনে নামাজ পড়ে মহিলাই ম্যামের পিছনে নামাজ পড়ে কই পাইছেন ওই যে দেখেন নাকি শুধু আরবি কোরআন করলে সব হবে না অর্থ অনুবাদ ব্যাখ্যা সহ পড়তে হবে কোন আল্লাহ বলছে কোন জায়গায় কোন আলেম বলছে একজন বলে নাই মিথ্যা কথা সব অথচ ভাসমান কথা অনেকগুলো বাসমান কথা আছে তোর একটা বাসমান কথা হইল যে মেয়েদের পিছনে নাকি আল্লাহ আদিসারা নামাজ পড়ে মেয়েরা কখনো কোন পুরুষের ইমামতিতে পারবা তবে কত বছর মায়ের দুধ খাওয়া যায় তাদের হক দুই বছর পর্যন্তই মূলত দুধ খাবে তবে কেউ যদি আড়াই বছর পর্যন্ত খাওয়ায় তাহলে তার গুণা হবে না একটা হইলো যে শূন্যতার যায় যেটা বললাম দুই বছর হইলো সীমা রেখা কারণ আল্লাপেন গর্বারণ এবং দুধ পান করানো দুইটা মিলে তিরিশ মাস আড়াই বছর এখানে ছয় মাস গর্ব ধারণ বছর দুধ পান কিন্তু কোনো কোনো ব্যাখ্যা দিচ্ছেন না আড়াই বছরের দুধ পান এই জন্য এই ব্যাখ্যা তো পাওয়া গেছে সালাব সহি প্রথম কথা চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন মাটির সাথে আপনার সম্পর্ক রাখা কারণ সাহাবাহাম অসুস্থ ছিলেন অসুস্থ না। আপনি যেভাবে বসতে পারেন মাটিতে যদি পা মেলে বসতে পারেন পা মেলে বসবেন যদি এভাবে বসতে পারেন এইভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওজোরের কারণে যেকোনো ভাবে বুঝিতে বসতে পারেন যদি বসা সম্ভব হয় আর এমন উপায় এমন পর্যায়ে হয় যে চেয়ার ছাড়ার কোন বিকল্প নাই একমাত্র আর কোনোভাবে তিনি বসতে পারেন তার জন্য আপনার পা চেয়ারটা কি আপনার পা আপনার পা এখন চলে না ওই চেয়ারটাই আপনার পা একটা শিশু যখন এতে আসে তখন চায়ের পায়ে হাতে যখন যুবক হয় তখন দুই পায়ে হাতে আবার বৃদ্ধকালে তার পা কাজ করতেছে না বলে তো পায়ে বিকল্প চেয়ার ওই জন্য চেয়ার টাই আপনার পা এজন্য চেয়ারটাকে কাতার বরাবর রাখবে আপনার পা কাতার বরাবর রাখলেন চেয়ার পিছনে রাখলেন তো পিছনের লোকটা দাঁড়াবে আর যতক্ষণ কেম করতে পারবেন ততক্ষণ করবেন দাঁড়ায় দাঁড়ায় কারণ কেয়াম ফরস না আমাদের একটা ফরজ কেয়াম দাঁড়ানো এই জন্য তাকবিরে দাঁড়ায় শুরু করবেন এরপরে যদি শরীর খারাপ লাগতেছে না তখন বসে যাবে যতক্ষণ দাঁড়াতে পারবেন অতক্ষণ দাঁড়ায় থাকবেন আর বাকিগুলো নয় বার চারি রেখাত নামাজে সাতবার মানে প্রত্যেকবার রুকতে যাওয়ার সময় উঠার সময় তো দুইবার আছে আর তৃতীয় রাকাতে। যখন বৈঠক থেকে উঠবেন তখন একবার এই জন্য একবার বেড়ে যাবে আচ্ছা আছে কেন নারী পুরুষের নামাজে মাসালাগত কিছু পার্থক্য আছে কিন্তু পদ্ধতিগত কোন পার্থক্য আমার কথা নাকি বুঝাইতে পারছি মাছ আলাগত কিছু পার্থক্য আছে যেমন ধরেন পুরুষের সতর মহিলা সতর দুটা এক না পুরুষের সতর থেকে না ভিত থেকে মহিলার সতর থেকে শুরু করে পা পর্যন্ত পার্থক্য আছে তারপরে আপনার এরকম মহিলার হেজাবের ব্যাপারে তারপরে কতটুকু ঢাকা থাকবে না থাকবে এগুলোর ব্যাপারে এ জাতীয় কিছু মাছ আলাদা এক তালাফ আছে এক তালাফ না মানে পার্থক্য আছে কিন্তু কোন আয়সার মতো চলাত পড়ো খাদিজার মতো চলাত পড়ো এরকম কোনো মহিলাকে দেখা দেননি আমার মতো পড়ো তো নবিস পুরুষ তার মতো পড়বে মহিলারাও তার মতো তবে যেই দলের দিয়ে আলাদা করা হয় সেই দলের রাখবে মানে আলাদাই সিস্টেম চালু করে ফেলবে স্বামী হানাপি স্ত্রীর আলেস হয়ে যাবো তা হবে না আমাদের দেশের মা কিন্তু সব আলে আর পুরুষেরা আর এক মুসল্লি বলতেছে কিনে ভাই আপনি এরকম করলেন কেন আপনি আলহাদ হয়ে গেছেন কেনাকি আপনি আলহাদছেন আচ্ছা ঠিক আছে আমি আর কিছু করিয়ান না ঠিক আছে দেখলাম যে কাদিয়ানিরা সব এখানে নামাজ পড়তেছে আপনারেও দেখলাম এইভাবে নামাজ পড়ছে সে তো অবাক কাদিয়ানিও নামাজ পড়ে সিয়াও শিয়াদেরও একটা বিশাল অংশ ওইভাবে নামাজ পড়ে তাহলে নামাজের সাথে মিল দেখে গিয়ে রেশা বলা যাবে মানে একজনের বুকের উপরে বানবেন যদি বুকের উপরে হাত হাদিসে না থাকে মা বোনদেরকে এই ভুলটা করাইতেছেন কেন তাদেরকে বলে যে আপনারাও নাবিন নিচে বাঁধেন কারণ বুকের উপরে বাঁধার কোন হাদিস নাই একসাথে যান যেহেতু কোন জাল হাদিসও আসে নাই যে পুরুষেরা এই জায়গায় বানবেনা এই জায়গায় বেঁধবে এরকম কোন হাদিস আসে না হয় দুইজনে নিচে না হয় দুইজনে এখন কথা হলো সৌ সেন নামাজের লাস্টে তারপরে তো আর নামাজে নাই তারপরে ভুল হইলো কেমন সৌশোর পরে তো আর নামাজের কিচ্ছু নাই তাহলে আপনার ভুল হয়েছে বাঙ্গালি তা নামাজের কিছু নাই আর বলবো কেমনি যদি নিশ্চিত এটাই হয় যে আমি এক রাখা পড়িনি আর একবার কোন রেকর্ড করতে হবে আর যদি দুর্বলeking হয় যে পড়ছে কি যদি অধিকাংশ ধারণা হয় যে না পড়ছে ঠিক আছে তাহলে ওইটার উপরই বলবৎ আর পড়া লাগবে মানে আপনাকে সন্দেহের মধ্যে থাকা যাবে একটা স্থির সিদ্ধান্ত করতে হবে একজন একটা দলিল দিল যে সালাতে তিনি সালাম ফিরানোর পরে একজন সাহাবী জিজ্ঞাসা করলো আপনি তখন তিনি সাড়া সালাম ফেরানোর আগে দেওয়া যাবে পরেও নামাজ তো বারোটার আগে পড়াটাই উত্তম এত বিলম্ব করা যাবে না ইচ্ছাকৃত ভাবে আপনি রাত বারোটা পর্যন্ত নেবেন তবে এশান নামাজটা একটু বিলম্ব করে পড়া উত্তম কিন্তু তার অর্থ এই বারোটা নিয়ে যাবে আগেই পড়বেন আর তাহার আচ্ছা বারো সানদের খোদবা সমে সহিদ এর আলোকে জানতে চাই বারো সানদের তো খোদবা দিতে হবে এটাতে আর সহিদার কাইরে সহিদ কি বুঝলাম ছাপ পয়টা আপনার বক্তৃতা কি কি থাকবে সেটা একজন খতিব বই থেকে দেওয়া জরুরি নেই এটা তো খতিব নিজে তৈরি করবেন নিজে ল্যাকসার দিবেন যদি যোগ্যতা না থাকে জনগণের এই এজন্য এমন খোদ্ করবেন যেটাতে মোটামুটি আকিদা বিশুদ্ধ আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউলার বই আছে কি নাম খোদবার ইসলাম তো এই বইটা ফলো করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা ফরস নামাজ পড়লে গুণা হয় কি কোনটা হবে নকল হবে একজন আরেক জায়গায় যাই এসান নামাজের ইমামতি করতেন এখানে মুসল্লি আরেক জায়গায় ইমাম উনি দুটেন না প্রতিদিনই দুই বের আচ্ছা চলাতে আঙ্গুল নাড়ানোর নিয়ম কি এটা তো আমাদের মধ্যেই আছে একটা ব্যাখ্যা হলো করতে আর দোয়া করতেন তার অর্থ হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দোয়া করতে থাকবেন আর করতে থাকবেন আরেকটা হলো যে দোয়া আছে কয় জায়গায় মোহাম্মদিন দোয়া আছে আট জায়গায় এই আট জায়গায় হবে বাকি জায়গায় নড়াচড়া হবে না যেমন আত্মিয়া তুল্লাহ এখানে দোয়া নেই তারপর আল্লাহ আল্লাহ এটা একদম কে স্পষ্ট করে বলে দিচ্ছেন এটা সহিদারা প্রমাণিত আর যেটা আমাদের দেশে প্রচলিত আবু আলমা এটা জাল হাদিসের মধ্যে এই শব্দে নাই অন্য শব্দে আছে মানে অন্য শব্দটা হলে কটাকে। তখন এই মহাদিস আব্দুল রাজ্জাক যত বই আছে সবগুলো খোঁজা হয়েছে কোন বইতে পাওয়া যায় না বর্তমানে একটা লন্ডন থেকে মুসানফে আব্দুল বাইরেছে ওই বইতে আছে দেখলাম যে লন্ডন থেকে সাফানো এটার মধ্যে দেখেন এটার মধ্যে আছে তাহলে ওই আমার একটু কথা বেশি বলতে হয় আব্দুল নাম উনাকে আর আব্দুল্লা দুইজনে আবদুল্লাবিনের কাছে চিঠি পাঠিয়েছে পাঠায় বলছে আমরা একটু আপনার সাথে মোশাভরা করতে চাই তা আবদুল্লাবিনে দুইজনের কাছে দুটো ফাটে জবাব দিচ্ছেন জবাবের মধ্যে বলছেন যদি তোমরা মোশাওয়ার করতে চাও তো আমি তাহলে মিটিং হবে কোন জায়গায় কুতুবদের মিটিং কোন জায়গায় যদি কুতুবের মিটিং হইতে হয়তো মোদিনে হইতুবের মিটিং আফ্রিকা জঙ্গলে যায় আমি অন্য কোথাও করব না সাহবাহ আমার আদর্শ ছিল যে মিটিং হইলে আর আমাদের বাঙ্গালির আদর্শ হইছে আফ্রিকা জঙ্গলে মিটিং এখন আমি যেটা বলতেছিলাম যেটা এবারে বুঝেন তাহলে লন্ডনের থাকবে কেন থাকলে তো এটাতে থাকবে মক্কামুদিনাটা নাই লন্ডনের আছে তাহলে ওই কুতুবির মিটিং আফ্রিকা আর এটা আরো একটু দূরে চলে গেছে লন্ডন পর্যন্ত চলে গেছে যে এই লোকের সাথে দিনের কোন সম্পর্ক নেই এই এই লোক রাগের মাথায় আর কিচ্ছু করলো না রাগের মাথায় আপনার আর কোন কথা খুঁজে পাই না রাগের মাথায় সে তো খুঁজে পাইল না কত মহব্বত করি তোমার তালাক দিয়ে দিলাম মহব্বত করে তালাক দিয়ে নাকি তালাক তোর রাগের মাথায় হবে কেন তালাক দিলে স্বামী মন খারাপ স্ত্রীরও মন খারাপ দুজনের মন খারাপ তালাক হবে তালাক তোর আগেই হবে আমি তারাকের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো এই জাতীয় আদাবুল মুফতি আদাবুল মুস্তাফতি মানে যিনি পতোয়া চাইবেন তারও কিছু আদাব আছে যিনি পতোয়া দিবেন তারও আদাব আছে তো যিনি হবেন ফতোয়া চাইবেন তিনি এই জাতীয় ফতোয়া কোন আলমের কাছে চাইবেন না তারাকের বিষয়ে ভাবে একদিন ডক্টর ইম্রাম সেনের কাছে আছেন আরেকদিন মুক্তি কাজ ইব্রাহিমের কাছে গেছেন আরেকদিন অমুকের কাছে পাঁচ জায়গায় গেছেন অমুক জায়গায় উনি বলছে জায়জ উনি বলছে জায়েজ নাই সব কথার কোন আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন না কাউকে একসাথে চারজন বিয়ে করা যাবে নবী তো এগারো জন বিয়ে করছে আমরা কেন জন পারবো না যারা হাদিস মানেন তারা তো হাদিসে এগারোটা বিয়ে করার কথা আছে আপনারা বিয়ে করতে পারবেন না কেন বলেন দেখি। এই বিয়ের ব্যাপারে আপনার স্পেশাল নীতিমালা দিচ্ছি একটা হইলো চাই আপনার জন্য সীমাবদ্ধ না শুধু খালে আপনার জন্য মিন দুমিনের জন্য এটা আল্লাহ আল্লাহকে স্পষ্ট করে দিছে তাহলে নবী আল্লাহর আহ হুকুম কাজ করেন নাই আর আমরা যারা হাদিস মানি তারা বলে যে কোরানো হাতিস করা আচ্ছা সাদে বানানো কিছু হয় কি না আমার ওই যে একশো হাদিসের আলোচনা শুনবেন বাংলাদেশের বহুত প্রচলিত জাল হাদিস ধারাবাহিক একশোটা হাদিস এর আলোচনা আছে দশটা দশটা করে একশা সেখানে কাহিনীতে বইয়ের মধ্যে লেখা আছে সেই কাহিনীটা আমাদের মধ্যে চলে আসছে আর সব মিথ্যা কাহিনীতে করলে বয়ান করলে মানুষের চোখের পানি আসে আর মহব্বত করে মানুষ পছন্দ করে এই মিথ্যা বক্তারা তারা করছে লিখিত জালহাদিস কিছু আছে হাদিসের কিতাবে ঢুকে গেছে সনৎসহ কিন্তু জাল হাদিস মহাদেশের ধরে ফেলছেন আরেকটা এক হাদিসের কিতাবে ঢুকে নাই মানুষের মুখে মুখে বুঝেন মানে অনেক আছে কিতাবে থাকে অনেক থাকে না বিশ্বাসী তারা বলেছে ব্যক্তি দলিল ওই লিখিত এটা দলিল না এই নীতিমালা শুনছেন না ওই কেউ যদি তোমাদের কাছে দলিল চায় দলিল কিসের কারণ ওই ব্যক্তিকে না বুঝি করছে না কি আপনি যদি ওই ব্যক্তি যে করছে এটা দলিল তো দলিল কি তুমি সব করানা পাইবা নাকি মধ্যে আছে অবশ্যই সরকারি চাকরি চাকরি দেয় হবে কেন কোন এই প্রসঙ্গে একটা কথা বলি যে এক সময় আমাদের দেশে মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুই ধরনের মাদ্রাসা আছে তো আমি নিজে মাদ্রাসার পিস সাহেবের আচ্ছা কমি মাদ্রাসার পির সাহেবরা মহাপিনের মধ্যে বলতেনা মাদ্রাসা পড়াও জাহেজ নাই পড়ানো যাহেজ কেন জাহেজ নাই আলিয়া মাদ্রাসার এরা সরকারের বেতন খায় সরকারের অনুমতি দিয়েছে আচ্ছা ভালো কথা এখন আচ্ছা কবি মাদ্রাসা যে টাকা বাদে চলে নাকি কথা কয় মাদ্রাসা কি টাকা বাদে চলে ওদেরকে সরকার দে আপনাদেরকে দে কারা ময়লা আবর্জনা তা আপনি সরকারের টাকা খাইলেন না ময়লা আবর্জনা খাইলেন মানুষের কোনটা ভালো তো এই আমি বলবো যে সরকারি চাকরি সেখান থেকে জেনে নিবেন আচ্ছা জমার আগে কাপড় জমা বাদাল জমা না বটলে কি হবে কোনো গুণা হবে না যে আমি তাহায মেহমান আসলে বা কোথাও বেড়াইতে গেলে পড়তে পারি না এটাকে আমার কোনো গুণা হবে কোনো গুণা হবে না আপনি যখন করতে পারবেন পড়বেন সেদিন এই জন্য এটাকে টয়লেট বলছি কিন্তু শুধু বাইরে বাথরুম যেটা বাইরে আছে সেটার ভিতরে যায় কেউ উচু করে নাকি সেখানে প্রসবখানা কেউ উচু করে না পাইখানা কেউ করে না যেগুলোর কথা বলতে কোনো অসুবিধা আচ্ছা পুরুষ মহিলার নামাজ এটা তো বলছে আচ্ছা বৌ শ্বশুর শাশুড়ি কে খাবার দিতে না চাই স্বামী বউকে চলে যেতে বলে বাবার বাড়ি এখন আসবে না কি করব। মা বাবারে খাবার দেনা তার অর্থ হইল বউ আপনার কথা শুনে না আপনার আনুগত্য পারে না আপনি বউয়ের আনুগত্য করেন বউ আপনার আনুগত্য করে না আপনার আনুগত্য না করলে তো শরীর তো অনুমতি স্বামীর কথা না মিললে আপনার ওই বউ লাভ শ্বশুর শাশুড়ে খাদম করা সুন্দর ভাবে চলতে পারলে আলহামদুলিল্লাহ ভালো এরপরে যদি উনি কয়ে না আমি তোমার কথা শুনবো না আমি পারবো না আলহামদুলিল্লাহ মা সালামা হ্যাঁ মা সালামা আপনার রুকু ফাইলের আঘাত পাবে আর ফের মধ্যে চারি মাঝ হবে সব ফকিদের মতে রুকু ফাইলের আঘাত পাবে তো এই জন্য আমরা মনে করি যে দুইটা মতে ঠিক আছে মহাদেশদের মতো ঠিক আছে ফকিদের মতো ঠিক আছে এই জন্য আপনি রুকু ফাইলের আঘাত পাইবেন আর যারা বলছেন যে রুকু ফাইলের আঘাত পাবে না পড়বে কিনা যেখানে শুনছেন সেখানে ইচ্ছা করলে নাও পড়তে পারেন তবে পড়লেও পড়তে পারেন এটা আপনার আছে যেটাই ম্যাম একটা নাই সেটা অবশ্যই সুরা আলফাতে পড়তে হবে আচ্ছা পাগড়ি ভরা সুনত কিনা পাগরি ভরা সুন্নত না পাগরি পড়া হলো আপনার মানে আদাব যেগুলো মানে সামাজিক যে আদাব গুলো এগুলোকে সুনত বলা যাবে না এগুলা হলো অঞ্চলের আলোকে এলাকার আলোকে এটা কোন কোন জায়গায় পড়াটা উত্তম কোন কোন জায়গায় না পড়া উত্তম যে দেশের হলাময় পাগড়ি পরে না পরিচয় দেশে যাবে না শোহরা হওয়া যাবে না আর যে দেশের অধিকাংশ ওলা হয় পরে পাখরির প্রচলন আছে সেই দেশে পাগরি পরাটাই উত্তম তবে এটাকে সুন্নত বলা যাবে না সুন্নত রূপ দেওয়া যাবে না এটা হলো উত্তম আর অনুত্তম মানে যেখানে যেহেতু ভারতীয় উপমহাদেশে অধিকাংশ নামাজ কত তারাবির নামাজের নামাজ রাখাত নাই তারাবিন নামাজ যত রাখাত করতে পারেন নিম্ন সীমা নাই উপরেরও সীমা নাই লাইলে মাসনা মাসনা আপনি দূরে দুরে করে শুরু করবেন যত রাকাত পড়তে পারেন সকাল পর্যন্ত আর একেবারে একজন মুসলিম আর এক মুসলিম কে গালি গালাজ করলে পাশাপি হয় লড়াই করলে ঝগড়া করলে উপরি হয় এজন্য ঝগড়া করবেন যারা তারা কিন্তু হইঝড়া ছাড়া ছত্রিশ টাকা আমার আলোচনা আছে তিনি স্পষ্ট আলোচনা করে গেছে। তারাবি রদ্ধাত এটার মধ্যে সীমাবদ্ধ না এটা হলো আপনি কতক্ষণ পড়ছেন কত সুন্দর করে পড়ছেন এটা হলো তারাবির বিষয় আচ্ছা ভিতরের নামাজ কত রাখা ভিতরের নামাজ এক রাকাত থেকে শুরু করে এগারো রাখাত আবার রুপু অবস্থা নিচের দিকে অর্থাৎ দুই পায়ের মাঝখানে তবে দুই পায়ের মাঝখানে